বিসমিল্লাহ الرحمن রহীন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فنعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له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 أعوذ بالله من الشيطان الرجيم أفحكم الجاهلية يمغون ومن أحسن من الله حكما لقوم يوطنون عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ولحدن في الحرم في الاسلام سنه الجاهليه ومطلب دم يمر من لي قال, قال رسول الله صلى الله عليه وسلم لا تطفئ وانهلها حر القبور মোহাম রবুল আলম যাবতীয় দূরত তাসলিম বর্ষিত হোক শেষ নবী পাপ মোচনের মাধ্যম মরমে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুদ্ব ইনশাআল্লাহ ওমা তাহ মানুষ মাত্রই ভুল পাপের মধ্যে নিমজ্জিত নবির পাপ ছিল না তারা ছিলেন পাপ থেকে মুক্ত তারা ছিলেন মাসুম তবে তাদের ভুল হতো এছাড়া মানুষরা মানুষ মাত্রই তারা মাসুম না তাদের ভুল হয় আমা এজন্যুল জিন্না ইংসা ইল্লা আবুদুর इंसान शब्द अर्थ हल भूलान नाम हो इंसान भूल कर भी पाप कर भी क्यों निसपाप नय একটি হাদিস বর্ণিত হয়েছে তিরমিজিতে দ্বিতীয় খন্ডের ছিয়াত্তর পৃষ্ঠায় রসুল্লাহ বলেছেন কুললিবন আদম খত্তা অত্তা বোন প্রত্যেক আদম সন্তান ভুলকারী তবে যারা ভুল সংশোধন করে নেয় আল্লাহর কাছে তারাই আবার শ্রেষ্ঠ ব্যক্তি অখয়রুল খত্তাঈ যারাই পাপ করে তৌবা করবে তারাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ মান্দা হয়ে যাবে তো ভুল করার জন্য পাপ করার জন্য যেমন নাম ইনসান কিন্তু সেখান থেকে তৌবা করে যদি কেউ ফিরে আসে সে আবার উত্তম মান্দা হয়ে যায় এজন্য আল্লাহ বলে দিচ্ছেন সুরাজ জুমার তিপন নম্বর আয়াতে বলেছেন আমি বলছি আমার বান্দাদেরকে তোমরা যারা তার উপরে জুলুম করেছ তারা আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয় মহান আল্লাহ যাবতীয় পাপকে ক্ষমা করে দিতে পারে একদিকে শব্দটাই ব্যবহার করা হয়েছে জুনুব মানে যাবতীয় পাপ যাব এরপরে আবার শব্দটা যোগ দিয়েছেন জামিয়া পাপ নামে যা কিছু আছে আল্লাহ সবই ক্ষমা করে দেন আপনি কত পাপ করেছেন আল্লাহ তত ক্ষমাকারী আল্লাহ ক্ষমার জন্যই তার নাম গফুর দুই ক্ষমার জন্যই তার নাম গফার ক্ষমার জন্যই তার নাম আফু ক্ষমার জন্যই তার নাম আর রহমান ক্ষমার জন্যই তার নাম আর রহিম কতগুলো শব্দ ব্যবহার করেছেন তার নিরানব্বইটা গুণবাচক নাম তার বেশিও আছে কিন্তু এর মধ্যে আল্লাহ বান্দাকে ক্ষমা করবে তার অন্য যত গুণ আছে ক্ষমার গুণটা নিরানব্বইটা নামের মধ্যে সবচেয়ে বেশি আছে। সবচেয়ে বেশি আছে তাই বলছেন আপনি মানুষ হবেন কখন আজীবনী কি ভুল করবেন বলেন না বাবা মানুষ হ মানুষ হ তো মানুষই তো ছাগল গরু ঘুরে বলছেন কেন মানুষ হ কেন বলেন এটা এই মানুষ শব্দটা আরবি শব্দ এর অর্থ হল নমনীয় এর অর্থ হল মানে খুব আজিজি ইনকেসারিকারি ব্যক্তি अनासा एन एस ए मानस मान मानुष भूलिय है मानसित बाबा मानूष हो क्या मानुषी जत पप काे दे ये पप काज करत्याचार एम कपन तर द्वारा है मानस हो कथ प्रचलित मानस इंसान पापमुक्त हम मानुष जाए तो बर्तमान पापर जो आधिक्य पपर जो प्रभाव और मानुषे पपर प्रति जे, जे आकर्षण তাকে মনে হয় না যে বুখারির হাদিস এক হাজার দ্বিতীয় খন্ডের এক হাজার একাশি পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলছেন কুল্লু উন্মাতে জান্না আমার প্রত্যেকটি উন্মতি জাননাতে প্রবেশ করবে ইা এই কথা বলেই বলছেন তবে আমাকে যে মানে না ও জানাতে জানেন এই কথা বলার পরে সাহাবিরা বলছেন আপনাকে মানে না আবার কি? আপনাকে মানে না মানে সাহাবিদের কাছে এটা ছিল আশ্চর্যজনক ব্যাপার আপনাকে মানে না এটা আপনি কি বলেন আপনাকে মানবে না আবার কে তাদের কাছে একটা আশ্চর্যের বিষয় ছিল যে নবী মোহাম্মদ আপনাকে মানে না এ আবার কে রসল্লা সাল্লাম সুন্দর জবাব দিলেন তার কথাগুলো ছিল খায়রুল কালামে মা কল্লা বলা হয় খুব সংক্ষেপ কিন্তু অত্যন্ত তার কথা ছিল খুব সারগর্ব তো মানে আর যে আমাকে মানবে না সে আমার সে আমাকে অস্বীকার করে সে জানান্নামে যাবে ছোট্ট কথা উত্তর শেষ রসুম সাল আলী প্রস্তুত করলেন প্রথম যে छुवक आल्ला शपथ कर शपथ करुवक सामने आल्ला नबी छय कर तुम्हारागुल तृत्य वर्षे सत जन आगे, आगे, जुबोक। आगे पांच जन পরের সাতজন সাত পাঁচ বারো জন আসলেন দ্বিতীয় বর্ষে তৃতীয় বছর আসলেন মদিনা থেকে ১২ জন থেকে জন, জনাত্তর জন পুরুষ আর দুই জন তাদের এই তিন বারেরই নেতা ছিলেন আসাদ বিন জোর জাল্লাহ যুবক মানুষ এই পঁচাত্তর জন সাহাবীর সামনে আল্লাহ রাসুল পাঁচটি বিষয় পেশ করেছিলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ পাঁচটি বিষয় যখন বললেন তখন যোগ্য সাহাবি খুব জ্ঞানী মানুষ অধিকাংশই তরুণ অধিকাংশই তরুণ একটা শব্দ বলেছিলেন আল্লা তোমরা পাঁচটা জিনিস করে দেবে আমি তোমাদেরকে জান্নার দেব বলা মাত্রই আসাদ বিন জোর বলছেন হে মোহাম্মদ আপনি আমাদের জান্ন দিবেন আমরা এই কাজগুলো করব। এই চুক্তি আজীবন ভঙ্গ করব না ভঙ্গ করার আবেদনও করবো না এই বলতে না বলতে জিবিলামিন উপস্থিত জিবরুল এসে বলছেন আসসালাম আলাইকুম নিশ্চয় আল্লাহ মমিনের যান এবং মালকে কুরাই করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে দিয়েছেন ঠিক আছে একটা কথা বললেন আমি তোমাদের সহযোগিতা করতে পারবো না দরিদ্র হবে কষ্টে থাকবে পাঁচটা জিনিস মেনে চলতে পারলে আমি তোমাদের একে কিয়ামতের মাঠে জান্নাত নিয়ে দিব এতে কোনো সন্দেহ হয়নি একটা কথা বলে জানা তো টমাস কার্লাইল আঠারোশো সালে তিনি এডিনবার্গে ভাষণ দেওয়ার সময় বলছিলেন অন হিরো হিরো এসিপরি হিরো এসেটনটা আগে তিনি বলছেন মোহাম্মদ একজন সর্বশ্রেষ্ঠ বীর ঐতিহাসিক ভাবে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা হলেন মোহাম্মদ সাল্লাম এরপরে তিনি উল্লেখ করেছেন शामने पोटा पेश करा जो ग आका शपथ ए कारण शपथ कारण मोहम्मद सल साल दिन पूर्व दिल्ली पश्चिम ग्राना मध्य गोटा हाथ दिएहम्मद साल एम कनीषी द्रुत प्रभाव विस्तार करल सक्रीकृत तो आल्लम नबीर जन्मे आढ़ाई हजार बस पूर्वे रोग चीन ओष्ट कार्यक्री होनी क्या सक्रेटिस रोग चिनल निजेके चीन आगे निजेके बुझोले तुम्हारा पाप मुक्त होते তার জীবনে সমাজকে ঠিক করার জন্য ওষুধ দিয়েছেন কিন্তু ওষুধ কার্যকরী হয়নি কিন্তু মোহাম্মদ সাল আলাম এমন কাজ করলেন কি নমস্কার গবেষণা করে তিনি বের করলেন যে অন্যগুলো ছিল ওষুধ ছিল আর আটচল্লিশ সালে রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে जीवन गगर बेचे शांत होनी तब विश्वास कर मोहम्मद पृथ्वी दायित्व ग्रहण करतें যাবতীয় অনাচার অত্যাচার দূর করে দিয়ে গোটা পৃথিবীতে সুখ এবং শান্তির বন্যা বই দিতে পারতেন তো এই নবী মোহাম্মদ সাল্লাম তিনি যখন কথা বলতেন তখন কথাটা হতো খুব ছোট কিন্তু প্রভাব হতো অনেক বেশি অনেক বড় প্রভাব এই যে তার আদর্শ যত বিস্তার লাভ করেছে পৃথিবীর কোন ব্যক্তির আদর্শ এত বিস্তার লাভ করেনি করব না কোনো নবী মোহাম্মদ সাল আলহি সাল্লাম ওই জায়গায় এসে বলছিলেন ছোট্ট কথা যে আমাকে মানবে না তার আবার কারা মানুষ পাপ করতে করতে করতে করতে নবীকেও ভুলে গেছে কোরআন কেউ ভুলে গেছে দিনকেও ভুলে গেছে ইমানও নাই তাকও নাই এহসানও নাই তাওকলও নাই মানুষ এখন পথ ভোলা বর্তমান প্রেক্ষাপটটা চলছে আর তারই উন্মত আজকে ওই জাহেলিয়াতের মধ্যেই নিমজ্জিত হাবুটুবু খাচ্ছে আল্লাহ বলছেন আফাহুকমাল জাহিলিয়াতে আফগুন তোমরা কি সেই জাহেলি যুগের দিকে আবার ফেরত যেতে চাচ্ছ অথচ যারা ইমানদার যারা আল্লাহকে মেনে নিয়েছে তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধানা কি হতে পারে যারা ইমান এনেছে তার বিধান মনে চলবে কার আল্লাহ হাকিম তিনি মানব মন্ডলী তোমাদের মধ্যে আমি যা রেখে গেলাম তা যদি তোমরা শক্ত করে ধরে থাকো কখনোই কখনোই পথভুষ্ট হবে না দ্বিতীয়টা হলো তারি নবীর একটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা আজকে কেমনটা হয়েছে কেতাবুল্লাহবাদ বাদ। শ্রেণীর মানুষ শুধু রাসাইল মাসাইল নিয়ে ব্যস্ত এক শ্রেণীর মানুষ মানুষ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বুম অবলম্বন করার ব্যস্ত মানে ইসলামটাকে ভুলিয়ে ফেলেছে কেতাবুল্লার সাথে নেই ব্যক্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে মানুষ আর মানুষ পীর পীরকে ভক্তি করবে শ্রদ্ধা করবে এই বিশ্বাসে কেউ নবী চায় না। আপনি দেখবেন খুব কষ্টের সাথে বলছি, খুব সাথে বলছি। যখন হক কথাটা প্রচার করা হয় তখন হককে গলা টিপে হত্যা করার জন্য চেষ্টা করা হয় বক্তব্য উল্লেখ করতেই দেয় না এর মূল কারণ হল এক শ্রেণীর মানুষ তারা এই জিনিসগুলো হবে। এটা তাদের মাথাতেই নাই। আমি একদিন বলিনি যদি ব্যাগে একটি বই থাকে আপনার তাহলে সেটা থাকতে হয় মহাগ্রন্থল কোরআন যে দুইটা বই থাকে তাহলে দ্বিতীয় বইটি থাকবে সহি প্রত্যেক বাংলাদেশের মসজিদে মুজি দেখবেন মেম্বারের উপরে রাখা রাখা মু আপনাদের আর একটা কথা বললেন মুন্তাকা ভাদিসের মধ্যে शत शत जालीस मिक्सारदीस तो बोलें बोल जो तीन उत्तर पार्बे तेरसारा जिज्ञेस करे जान कि पाल ए प्रश्न ওকে ও প্রশ্ন করছে ফেরেজ তিন প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফেরেস তাদের তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে চতুর্থ প্রশ্ন করে যদি পারে তুমি কিভাবে পারলে এগুলো কেমনে জানলে এগুলো তখন কত পাওয়ারফুল ব্যক্তি দেখেন মৃত্যু ব্যক্তি এখন পাওয়ার ফুল না মানে আল্লাহ কেতাব করেছিলাম আমি তাকে সত্যায়ন করেছিলাম আমি তার প্রতি দৃঢ় ইমান পোষণ করেছিলাম এ দেখেন মৃত্যু ব্যক্তি জবাব ফেরেস কাছে তুমি আল্লাহকে দেখেছ যে আল্লাহকে দেখবো মানে তিনি তো নূর দুনিয়া তাকে দেখা যাবে না কি আমাদের মাঠে দেখে দেখবো এটা হলো মৃত্যু ব্যক্তির দাপট কবরে কবরে বসে দাপট এটা তার তা আল্লাহর কালামি আপনি পড়বেন না আল্লাহ নাম তোমরা কখনো পথভুষ্ট হবে না এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাবান আর আল্লাহ নবীর সোননাথ কে নবীর সোননাথকে মানে কেউ নবীর সুন্নাথকে মানতে চায় না আর একটি ভাষণ দিয়েছিলেন কত ভাইয়া সাহাবিরা সাবধান দুই লক্ষ সাহাবির সামনে তিনি ভাষণ দিচ্ছেন মাইক নাই দুই লক্ষ মানুষ একটা দুইটা ভাষণ দিচ্ছেন তিনি সবগুলোকে দুই পায়ের নিচে আমি কবর দিয়ে গেলাম আব্দুল মুতালেব সর্বপ্রথম যাকে কবর দিলাম সেটা হলো আব্দুল মুতালেবের জাহেলি যুগের যত প্রথা আল্লাহ নবী কবর দিয়ে গেছেন পায়ের তলে রেখে দিয়েছেন যদি তার উন্মত বলে কেউ দাবি করতে চায় নবীর পায়ের তলা থেকে করতে পারে না সুদ জাহেলিয়া বেহা পোনা জাহেলিয়াত বেপর্দা জাহেলিয়াত গান বাজনা জাহেলিয়াত জেনা ব্যবিসার জাহেলিয়াত কত মূর্তি পূজা জাহেলিয়াত अपने हाराम खावा जत मदक द्रव्य सेवन सबके मानुषित लज्जा तक देखी पंचाश बी पंचाश बचर जब सुनि एला साल पड़े ना तिर बस साली करबत्त सीगारेटो खाको बोधबुद्धि একটু মনোযোগ দেয় শুনুন এক সহিবু খারিদ এক হাজার ষোলো পৃষ্ঠার হাদিস আপনি হাদিসটা খুলে দেখবেন গিয়ে রাসুল্লাহ বলছেন আফগজুল নাসির সা তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষতে থেকে গজব বর্ষণ করা হয় তিন শ্রেণীর মানুষ তার মধ্যে এক শ্রেণীর মানুষ হল মুক্ত ইসলাম আল্লাহ গজব দুই আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন সহি প্রথম ঘণ্টার একশো বাহাত্তর বিশটা খুলুন যে ব্যক্তি সমাজের জাহেলিয়াতের বিস্তার করবে জাহেলিয়াতের প্রভাব বিস্তার করবে না তিন দুই হাজার আটশো তেষট্টি নম্বর হাদিস তিরমিজি খুলুন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি মানুষকে জানাবে সে ব্যক্তি সালাত নিজেকে মনে করে আমি পাক্কা মুসলিম তবুও জাহান যাবে এবার কি করবেন এই খুব কঠিন হয়ে গেল সালাত সেই সেন্ট মার্টিনে পাঠিয়েছেন এই যে শীতকালীন শিক্ষা সফরে চলছে শীত কমে গেছে কোন পরহেজগার ব্যক্তি মেয়েকে শিক্ষা সফরে পাঠায়নি এটা আবার জানা নাই কেন শিক্ষা সফরে যারা যাচ্ছে পুরুষদের সংখ্যা পনেরো দিন এক সপ্তাহ যাবত বাড়িটাকে অগ্নি সজ্জা করা হয়েছে বলা হচ্ছে আলোক সজ্জা না না এটা মূর্তি পূজা এটা এটা অগ্নি পূজা এটা দিন যাবত বাড়িতে হিন্দি গান বাজছে বাডিতে সল্লিনা সালাতার মুখোশ এটা আল্লা নবী মোহাম্মদ সাল আলহাম এমনিতে বলেননি যে নিশ্চয় সালাদ বাধা দিবে যাবতীয় অন্যায়কে যাবতীয় সালাদ বাধা দিবে যে ব্যক্তি সালাত পড়ে মুসল্লি এ ব্যক্তি কোনদিন সুদ খেতে পারে না যে ব্যক্তি এই বন্ধুরা আছে আর তার টিচাররা আছে হাজি সাহেবের আকিদা খুব পাকা খুব পাকা বিশ্বাস খুব পাকা হাজি সাহেব মনে করছে আমার মেয়েটা হলো ফেরেস্তা আর তার সাথে যারা গেছে ওরা হলো দিন মুসল্লির মধ্যে লজ্জা নাই কেন হায়া নাই কেন স্মরণ নাই কেন একজন মহিলা ও অনার্সে পড়ে সেকেন্ড ইয়ার বা থার্ড এয়ার বা তখন কোন পোশাকে উঠেছিল ওই পোশাকে একবার দেখলে বাকি জীবন আপনি কোন চোখে দেখতেন না এত ল্যাংটা পোশাক পরে ও শিক্ষা যায় আপনি দেখেন না ও হাজির সাহেব জাফলং এ আর বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে মুসল্লি মুসল্লি, অদ্ভুত একটা অনার্স পাশ একটা মেয়ের বিয়ে হচ্ছে একটা মেয়ের বিয়ে হচ্ছে তা ইন্টারে পড়ে বা অনার্সে পড়ে সে মেয়েটির বিয়ে হচ্ছে তার বন্ধুরা গিয়ে তাকে উলঙ্গ করে একবার ন্যাংটা করে সাজানো হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে ওর গালে ঠোঁটে মুখে কপালে হলুদ মানাচ্ছে হাজি সাহেব আনন্দে আত্মহারা একবার এই অবস্থা দেখে এই দিকে যাচ্ছে একবার যাচ্ছে বলেন তো হাজিরা মুখ আপনাকে কে মুসল্লি বলে সেটা আপনার দাবি যদি ঠিক হয় আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে না হুজুবিল্লা আল্লাহর কালামই সত্য আপনি মুসল্লি নন আপনাকে কে মুসল্লি বলেছে হাকিম হায়া লজ্জাশীলতা আর ইমান দুইটা গরুর সিং এর মত এইভাবে পাশাপাশি আছে গরুর সিং মতো এক সঙ্গে আছে কখনো বাজারে যেতে পারতো না সরম নাই মানে তার ইমান নাই আল রাসুল বলছেন দুই হাজার একশো দশ নম্বর দুই নম্বর হাদিস তিরমিজিন আল্লা নবী বলছেন লজ্জাশীলতা নাই লজ্জা না থাকার কারণে ইমান আপনার ভিতরে নাই অবশ্যই নাই একটু বিশ্বাস করেন হাদিসটাকে বিশ্বাস করেন আজকে একটা বই নিয়ে যাবেন দুর্বল ইমানের লক্ষণ কারণ প্রতিকার এই বই আমার লেখা না ডক্টর দুর্বলিমানের লক্ষণ কারণ ও প্রতিকার তিনি একজন বিদগ্ধ পণ্ডিত গবেষক আলহামদুলিল্লাহ বইটা বাংলাদেশের মানুষের উপকার দেবে ইনশাল্লাহ ইমানটাকেই বুঝিনি আমি আর দুইটা হাদিস এখানে পাশাপাশি বলি একটা হাদিস আসবে পরে তবে এখনই বলে তো পাশাপাশি আর একটা বলছেন আর দুইটা হাদিস আসছে কোনটা জিনিস একত্রিত হয় না যে ব্যক্তি কৃপন তার মধ্যে ইমান নাই যে ব্যক্তি কৃপন তার মধ্যে ইমান নাই তিনি হাজার একশো দশ নম্বর বলেছেন দুইটা জিনিস কখনো মানুষের হৃদয়ে একত্রিত হয় না আপনার ইন্ত্র যদি হিংসা থাকে আচ্ছা এই হাদিসটা কি ইমানের জন্য বলেছেন না হিংসার জন্য বলেছেন বলেন তো যেন আপনার মধ্যে কৃপনতা স্থান না নেই আপনার মধ্যে তো ইমান আছে আপনার মধ্যে যেন হিংসা স্থান না নেই এটা তো হাদিস নবীর আপনাকে বিশ্বাস করতে হবে বিশ খাওয়ার চেয়েও কঠিন বিশ্বাস করতে হবে ওই যে আমি একটা উদাহরণ দি আপনি বিষ খেয়ে পরীক্ষা করেছেন সবকিছু তো পরীক্ষা করেছেন মহিলারা দেখ তরকারি রান্না খুব একটু চাকে মানে পরীক্ষা করে লবণ হলো কিনা ঝাল হলো কিনা একজন আসেন এখেন যে বিষ খেয়ে পরীক্ষা করেছেন মরি কিনা বিষ খেয়ে কেউ পরীক্ষা করেছে এরম কেউ আছে আপনারা বুঝেননি কথা কেন বিষ খেয়ে পরীক্ষা করেননি কেন বলেন তো খেলেই মারা যাবে এই যে বিশ্বাস শুধু বিষ খাওয়ার কথা আনারস খে দুধ খাবেন এরকম খেয়েছেন কিনা বলেন দুধ খেয়ে কেউ আনারস খাবেন এরকম সংস্কার আছে কিনা বলেন তো দেখি আমার কথা মানে বুঝেননি কথাটা কেন দুধ খেয়ে আনারস খেলে মানুষ মারা যাবে বিষ খেলে মানুষ মারা যাবে এইজন্য জন্য বিষ খেয়ে কেউ কোন পরীক্ষা করেনি দেখেনি বিষ মানুষের তৈরি তাই যদি বিশ্বাস এই রকম হয় আনারস খেলে দুধ আনারস খাওয়ার পর দুধ খেলে মানুষ মারা যায় কথা প্রচলিত আছে দেখেছেন কেউ মরতে আপনার বাপকে জিজ্ঞেস করেন কবর থেকে তুলে বাপ তোমার ঝুঁকি কেউ মরেছে কিনা আপনার বাপও বলবে না তুই এর ঘটনা ঘটেনি আপনার দাদাকে জিজ্ঞেস করেন কিন্তু প্রচলিত কথার কারণে আনারস খেয়ে কেউ দুধ অতিনিষ কত ঠিক তবে অনেক মহিলা রাগ করে বিষ খায়নি স্ত্রী স্বামীর উপরে রাগ করে বিষ খেয়েছে ও তো বেঁচে আছে এখনো ওকে কি কি সব গোবর টোবর খাওয়া মাথা রাখছে এখনো আছে না বিষের পাওয়ার যদি কম হয় যতই খাক না কেন এই ডাক্তারের কাছে নিয়ে যায় বিশ পানি করে চেয়ে লক্ষ কোটি বেশি আপনাকে বললাম যার অন্তরে হিংসা আছে তার অন্তরে ইমান নাই যার অন্তরে লজ্জাশীলতা নাই তার অন্তরে ইমান ভাবে বিশ্বাস করুন চূড়ান্ত ভাবে বিশ্বাস করুন হান্ড্রেড আমরা মানুষের কাছে চেষ্টা করি হকটা তুলে ধরা তবে আমি কখনো বলিনি এক মালিকুল্লাহ মসজিদে বছরখানে আগে মনে একদিন বলেছিলাম খুব কষ্টে যে কিছু কিছু মানুষ কেন যেন আমাদেরকে দেখতে পারে না হিংসা করে কেন হিংসা কেন আর একটা হলো প্রতারণা কেন আর একটা হলো বক্তব্য বিকৃত করা কেন দেখেন তার বক্তব্য বিকৃত করবেন না যে ভাষাটা তিনি বলেছেন ওইটাই বলার চেষ্টা করবেন না হলে এই কথাটাও কিন্তু একটা আমুল আমি যে কথাটা বলছি না এটা আমুল এটা আমল কথাটা আমুল এটা লিখিত হচ্ছে বক্তব্য দিতে গিয়ে একটা খুব কড়া কথা বলেছি এ কথা শুনেছেন হ্যাঁ শুনেছি তো কথাটা শুনে দুঃখ পেয়েছি দুঃখ পেলেন কেন আমাকে জানলেন না আসলে বলেছি কিনা কথাটা উনি দুঃখ পাওয়া সারা কিন্তু কথাটা বলেছে না এটা খারাপ ওই যে আমার উস্তাদ বলেন না তোমরা সাংবাদিকতা করতে কিছু ভিক্ষা করে খেতে পারো না বলেন না মিথ্যা কথা মানুষের বিরুদ্ধে লেখে লেখে লেখে লেখে এটা স্থায়ী জিনিস একজন থেকে আরেকজনে ছড়াই আরেকজন থেকে আরেকজনে ছড়াই সবাই একজন মানুষের ব্যাপারে খারাপ ধারণা করে অথচ যাচাই না করে কোন অবশ্যই হারাম প্রচার করছি কেন হিংসা তাই আমি একটা উদাহরণ মাঝে মাঝে যে উস্তাদ আব্দুরাজাক ইউসুফ আল্লাহ তাকে হেফাজত করুক আল্লাহ আমিন একজন আহ আলিম আরো অনেকে বিষয় নাই বই আব্দুল কিনতে হবে সবচেয়ে বেশি বই বিক্রি হয় তার আলহামদুলিল্লাহ এটা কবুলিয়াত এটা এটা আল্লাহর কি কবুলিয়াতের ব্যাপার আমি হিংসা করে লাভ আছে হিংসা করে কোনুর রহমান মাদানি সাহেবের বক্তব্য শুনে চেঞ্জ হয়েছি পরিবর্তন হয়েছে। হিংসা করে লাভ আছে বলেন মাঝে মাঝে এই লোকটা এই বাংলাদেশের না এক দুই নম্বর এই লোকটা বাংলাদেশে আসেননি তিন নম্বর বাংলাদেশে পড়াশোনা করেননি শুধু বসে বসে বক্তব্য কিসের সামনে একটা মাইকের সামনে সামনে কিছু লোক থাকে বক্তব্য দেয় এই শত শত বক্তব্য ইন্টারনেটে ভাষার কারণে গোটা বাংলাদেশে মতিউর রহমান মাদানি সাহেবকে হাফিজাফুল্লাহ তাকে মানুষ যত চিনে আমরা বাংলাদেশের ঘুরে হারকেন নিয়ে ঘুরে তাও মানুষ আমাদেরকে চিনে না আব্দুল আজ যদি এই কথাটা হিংসা করে লাভ হবে আল্লাহ তুমি কবুল করো আমাদের কথাগুলোকে দেখবেন আপনার বক্তব্য মানুষ শুনবে দেখবেন আপনার লেখনই শুনবে পড়বে মানুষ আগ্রহ ভরে মানুষ কথা শুনবে পরিবর্তন হবে আরেকজন ব্যক্তি ডাক্তার জাকির নায়ক এসেছে বাংলাদেশে কোন দিন অথচ মনে হয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তো বললামই না যত জাতি আছে গোটা পৃথিবীতে একজন মানুষকে যত চিনে কোনো দেশের প্রধানমন্ত্রী কেউ চিনে না রাষ্ট্রপতি কেও না চিনে কি আপনারা বলতে পারবেন একটা ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করলে বলে জাকির নায়ক নামটা বলবে নামটা বলতে পারে কেন আমার হিংসা করে লাভ আছে আমি তো জুনাকি উনি হলো জ্যোতিষ জুনাকি যদি চাই যে আমি সূর্যের আলোটাকে নিভিয়ে দিব টা কোনো কোন বেদাতি আলেম শেখ নাসিরুদ্দিন আলমেন রহিম্লা কটাক্ষ করে কথা বলে তো আমি বলি যে আমার খুব কষ্ট হয় কেন যে আলেম নামে লোক আলবানির মতো ব্যক্তি কটাক্ষ করে जकर नायक तिर बस तुम खुदमा दी तुम्हार शुनी तीन जन बेनमजी नामा सन्देह आ এজন অস্ট্রেলিয়ার মহিলা জাকির নায়ককে পাঁচ মিনিট যাবৎ প্রশ্নই করলো আল্লাহ আসল সম্পর্কে কিন্তু মিনিট মিনিট। বলতে বলতে না মহিলা ফেলে ইসলাম গ্রহণ তিন তিনজন মুসল গা তিনজন বেনামাজি কে তুমি নামাজি বানাতে পারি আর একজন লোকের পিছনে লাগছে কিভাবে আরো ওটাকে যন্ত্র যন্ত্র আধুনিক যন্ত্র পৃথিবী তার কাছে পরাজিত হয়েছে আলহামদুলিল্লাহ এটাই ঠিক তার কাছে পরাজিত হয়েছে গোটা শুধু আশ্চর্য হয় যে একজন জেলার শিক্ষিত মানুষ বসে আছে আর তার সামনে বক্তব্য দিয়েছেন কাবার ইমাম আব্দুর রহমান তার বক্তব্যে কোন মানুষ ইসলাম গ্রহণ করলো না যখন জাতির নায়ক বক্তব্য শুরু করলেন দুবাই তখন অমুক ইহুদি কি বললো এটা একটা কাবার ইমাম হিংসা করে লাভ আছে কোন লাভ নেই লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে ইতিমধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান গোটা পৃথিবীতে ইসলাম গ্রহণ করেছে একটা প্রতিযোগিতা চলছে না এর থেকে বিরত থাকতে হবে আল্লাহ যেন আমাদের হেফাজত করে আল্লাহ কেন জাকির নায়কের মাত্র তিন সেকেন্ডের একটা বক্তব্য বিকৃত করার কারণে নয় মাস ইন্ডিয়ায় ঢুকতে পারেননি এখন তো যে অত্যাচারটা চলছে আপনার উনিশ সেকেন্ডের বক্তব্য আঠাশ সেকেন্ডের বক্তব্য চার মাস দুই দিন আমাকে জেল খাটানো হয়েছে আমি সাক্ষীকার আমি আমাকে জেএমবি সাজাতে চেয়েছে জেএমপি বিরুদ্ধে বলতে বলতে লেখতে লেখতে আমদুল বাকা হয়ে গেল বলতে বলতে মুক্ত হয়ে গেল এরপরে আমাকে জোর করে জেএমবি সাজাবে যাক আলহামদুলিল্লা প্রশাসনের মানুষ বুঝেছে বই পড়ে বক্তব্য শুনে ক্লিয়ার না গেছিলাম আমার আমি শেষ মুহূর্তে এসে বলতে চাচ্ছি আপনাদেরকে মানুষের ইমানটাকে ধরে রাখার জন্য বেশি বেশি তৌবা করা উচিত এবং বেশি বেশি দুইটা কাজ করা উচিত এক কারণ হল আপনি বকিল করবেন না আপনি সিয়াম পালন করা বন্ধ করবেন না ওই রমাদানে করেছেন এই পর্যন্ত আর করা হয়নি করেছেন কি মনে করে দেখেন তো সামনে রমাদান আসছে ইতিমধ্যে সাওয়ালের সিএম গেছে একটাও আপনি আপনি একদিনও করেননি তারপরে মাসে তিন দিন সিয়াম গেছে একদিনও করেননি সিয়ামের ফজিলত এতই বেশি মাঝে মাঝে আপনি নফল সিয়াম পালন করবেন ইনশাল্লাহ আপনার পাপ ক্ষমা হবেই এই জন্য বান্দাকে আল্লাহ পাপমুক্ত করবেন বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করবেন সিএম আর সদাকা মৃত্যু থেকে শুরু করে নিয়ে জান্নাতে ঢোকার আগে পর্যন্ত রুহুটা আসতে চায় না বের হতে চায় না ও দৌড়াতে গোটা শরীরে দৌড়াতে থাকে এই শিরা ও পশিরায় দৌড়াতে থাকে একসময় মালাকুল মাউ ধরে ফেলেন ধরে টান দেন যখন তখন সমস্ত রিড়ে বেরিয়ে আসে না শরবত আল্লাহ বলেছেন তার মৃত্যু একটু আমি সাদাখা করবোহীন এবং আমি সদ্বাঙ্গ অন্তর্ভুক্ত হয়ে যাব। ও সাদাখা করতে তখন চান আচ্ছা বলেন তো হজ করতে চায় না কেন সিয়াম পালন করতে চায় না কেন এই লোকটা সালাদ করতে চায় না কেন সালাতকির কাজ সিয়ামত নে হজতে নেকির কাজ সালাদ শাম হজ করতে সময় লাগে কিন্তু সাদাকা করতে সময় লাগে না সালাদ দুই টাকা পড়তে হলে উঁচু করা লাগবে এখান থেকে যাওয়া লাগবে টাকা খরচ করে তারপরে কিন্তু সাদা করতে সময় লাগে না সে কঠিন সময় যেভাবে মালাকুল মাহুদ ধরেছে ওকে যেভাবে ধরেছে এখান থেকে মুক্তির জন্য শর্ট টাইম কি পাবে এই জন্য সাদা কথা বলে আল্লাহ একটু সময় দেয় একটু সময় দেয় বেটা ওই জমিটা আল্লাহ রাস্তা দিয়ে দিও মসজিদে দিয়ে দি কয় সেকেন্ড লাগলো তখন বলতে আল্লাহ আমি তোমার নামে দিয়ে দিলাম বড় বেটাকে ডেকে বলছেন ওই দোকানটা শরীর মসজিদ দিয়ে দিও কয় সেকেন্ড লাগলো দুই সেকেন্ড দুই সেকেন্ডের কভার আর একটা কারণ হলো সাদা मान जिब्रिल मालाकुल मम्मार्ला हे प्रशांत তুমি ফিরে যাও তোমার রবের দিকে এত বড় আরে মরার সময় ওর কবরও নাই মৃত্যুর কষ্টও নাই জাহান্নামও নাই হিসাবও নাই কিচ্চু নাই আল্লাহ সুসংবাদ শুনিয়ে দিলেন যে তুমি জান্নাতে ফিরে চলে যাও আল্লাহ আকবর মরার সময় আল্লাহুল বললেন ওই যে গ্লাসে পানি খাওয়ার পরে একটু পানি থেকে যায় থাকে না আল্লাহ বলছেন যে গ্লাসটা কাট করলে যেভাবে পানিটা দ্রুত পড়ে যায়। ঠিক মালাকুল আত্মাটা ওইভাবে বেড়ে চলে আসে সাদাকা দেওয়া থাকলে এটা সম্ভব বন্ধুরা আমার আলোচনা শেষ করতে হবে তবে দুইটা হাদিস আরো বলা লাগবে না হলে হবে না এক কবরে গিয়ে আপনি বাঁচবেন মাটি জাহান নামের আগুন জলে কবরে সাদা কারে জাহান নামের আগুন নেবে যাবে আপনি কত বড় পাপ করেছেন দুনিয়াতে বেঁচে থাকতে কত বড় পাপ করেছেন আপনি আল্লাহ দেওয়া মাত্রই সমস্ত পাপ মাপ হয়ে যাবে যেমন আগুনে পানি মারা মাত্রই আগুন নিভে যায় আল্লাহ বলছেন সাদাকার কাছে পাপ দুর্বল যেমন পানির কাছে মাত্রই সঙ্গে সঙ্গে পাপ দূর হয়ে যাবে কত বড় পাপ করেছেন পতিতালয়ের মহিলা ষাট বছরে যাব পতিতাত দেহ ব্যবসা করছে তার চাই বড় পাপ করেছেন আপনি কুকুরকে হাজার কুকুরকে একুশ নম্বর হাদিস সহি সমস্ত পাপ ক্ষমা করে দিলেন জান্নাত দিয়ে দিবেন পতিতালয়ের মহিলা এত বড় পাপকে করেছেন আপনি পাপ ক্ষমা হবে না মানে অবশ্যই হবে ইনশাল্লাহ হবে তার সাদা অবস্থান করবে আল্লাহ আকবর শেষ কাটা বলছি যখন আপনি জাননাতে যাবেন জাহান্নাম পার হয়ে আপনার পাসপোর্ট আসা ভিসা নাই থাকলে দলিল পেয়ে গেছেন এক পলকে জাহান নাম পেরিয়ে যান চলে যাবো সই মুসলিমের হাদিস একশো আশ নম্বর হাদিস বন্ধুরা আবার আমি আপনাদেরকে অনুরোধ করব দুইটি কাজ বেশি বেশি করার জন্য এক সাদা বেশি করে করুন আর সিয়াম পালন থেকে বিরত থাকবেন না মাঝে মাঝে নফল সিয়াম পালন করুন আপনার ভিতরে থাকে আল্লাহ করে সিয়ামটা পালন করার চেষ্টা করুন অন্তত যেকোনো একদিন করেন আপনি একদিন করলে আল্লাহ নবী বলছেন যদি একটা কেউ শিয়াম পালন করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তাকে জাহান নাম থেকে তত দূরে রাখবেন যত দূরত্ব হলো আসমান থেকে জমিন পর্যন্ত आमी की भाई आप्ता के। मजे मजे आमी प्रेक्षा विषय से प्रथम दुआ बहु सालफी विद्वान सलाफी भाई गोटा पृथ्वी खूब दूर दिन जीवन काटा আল্লাহ তুমি গোটা পৃথিবীতেই যে সমস্ত সালাফি ভাই যে মুসলিম ভাইয়ের উপর অত্যাচার চলছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো তোমার পক্ষ থেকে রহমত নাজিল করো দুই বাংলাদেশের প্রেক্ষাপট এখন चेष्टा चलते चक्र सफल इनशाल सफलना दावती क्या आल्लास्ते अपना समय दिन কেউ সময় দিন কেউ অর্থ দিন কেউ কথা দিয়ে উপকার করুন কেউ শ্রম দিন সবাই মিলেই দিনকে এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাল আপনি অর্থ আছে আপনি নাই সময় আছে সময় দিন একটু গোটা দেশে দাওয়াতি কাজ করার এখন সময় এসেছে কৃষক তখনই জমিতে কাজ করে যখন তিনি বৃষ্টির পরে পানি পায় যখন সুযোগ পান তখনই এখন মনে হচ্ছে আল্লাহ ঢোকা শুরু করেছে ইনশাআল্লাহ একবার টেকনাফ থেকে তেথিলা পর্যন্ত কোরআন এবং সই নির্ভেজাল তৌহিদের বাধন দ্বারা ইতিমধ্যে একেবারে বেঁধে ফেলা হয়েছে আলহামদুলিল্লাহ কেউ বক্তব্য কেউ समय दान करो दावती क्या सहयोगा कर आलहमदुल्लाह सुक्रिया आल्मुल्लादुल्ला दिन नतून शुक्त ईमान बीज बपित होद अपनी एक दावा क्या समय आगामी चौबीस तारीख आरोप देखा इनशाला माली टाइम इब्राहिम सहेब थी এই প্রোগ্রামে দুটা ঢাকা বাসীকে দাওয়াত এখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইশা ঢাকা হলো রাজধানী এখান থেকে তাহিদের জাগরণ শুরু হলে বাংলাদেশে প্রত্যেকটি এলাকায় আজকে বংশালের যুবক ভাইয়েরা যেভাবে ছড়িয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই আকুতি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই খেদমতকে কবুল করো আল্লাহ মুস্তিমিন